সুরাহ আল কদর বিসমিল্লাহ পরম দয়াময় নিরতিশয় মেহরবান আল্লাহর নামে আমি এই কুরানকে কদরের রাত্রিতে নাজিল করিয়াছি ওদ তুমি কি জানো কাদাত্রি কি লাই চুল কাদ্রার রাত্রি হাজার মাসের চেয়ে অধিক উত্তম ফেরেস্তা ওরু এই রাত্রিতে তাহাদের রবের অনুমতি ক্রমে সব হুকুম লইয়া অবতীর্ণ হয় এই রাত্রটি পুরোপুরি শান্তি ও নিরাপত্তাময় হজর উদয় হওয়া পর্যন্ত